যার মধ্যে রয়েছে আল্লাহ সুবাহর করুণা বা আল্লাহ সুবাহ বরকত রহমত পাওয়ার একটা জারিয়া বা উপায় আসুন আজকে আমাদের যে সমস্ত সম্মানিত আলোচক মন্ডলী স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দি রয়েছেন আজকে সম্মানিত আলোচক মুজাম এবং আছেন প্রফেসর ডক্টর সুদী দর্শক শ্রোতা আমরা প্রথমেই এই কাহিনিটি শোনার জন্য আবু হরা থেকে বর্ণিত রসুল্লাহ আলহিম একদিন একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যিনি মেঘের মাছ থেকে আওয়াজ পেলেন যে ওই বাগানের উপরে পানি বর্ষণ করো অতঃপর শুধু ওই জায়গাটিকে বাগানটিকে আলাদা করে নিয়ে মেঘ থেকে পানি বর্ষণ করা হল পানি বর্ষণ করার পরে বাগানের যে সমস্ত নালা ছিল এই নালা বিভিন্ন জায়গাতে পৌঁছে গেল এবং বাগানের একজন ব্যক্তি তখন কুদাল দিয়ে পানিগুলো সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করল বাগানের যিনি মালিক যিনি মেঘের মাঝের এই শব্দ শুনলেন এবং দেখলেন যে কেবলমাত্র একটি বাগানের উপরে বৃষ্টি বর্ষণ হলো তখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনার নাম কি তখন বাগানের মালিক বলছেন আপনি আমার নাম জিজ্ঞেস করছেন কেন কি কারণ তিনি বললেন এটা ব্যতিক্রম একটা বিষয় আমি মেঘের মাঝে এই আওয়াজটা শুনেছি এবং এই বাগানের উপরে পানি বর্ষণ করার জন্য বলা হয়েছে কারণটা উল্লেখ করলেন আপনি মনে করতে না এটা যে এই বাগান থেকে যা উৎপন্ন হয় এর তিন ভাগের এক ভাগ আমি ছাদকা করে দিই প্রথম কথা বললেন আর এক ভাগ তার তিনটা ভাগ করেন প্রথম কথা বললেন যে আমি এক ভাগ সাতকা করে দিই আর এক ভাগ নিজে এবং আমার পরিবার নিয়ে খায় আর এক ভাগ আমি বাগানের উপরে খরচ করি এটা হাদিসের মূল বিষয় আর কি সুক্রিয়া শেখ মুজফরবিন মহসেন যে বিষয়টি আমরা শুনতে পেলাম আসলে অত্যন্ত হৃদয়গ্রাহী এবং এখানে একটা অলৌকিক কিছু ঘটে গেল যা বলা যাবে যে আশেপাশে কোথাও বৃষ্টি না। কিন্তু একটি নির্দিষ্ট বাগানের উপরে বৃষ্টি তো আমরা আসুন আমাদের শিক্ষণীয় বিষয় বা প্রাসঙ্গিক আলোচনায় আমরা প্রথমেই ডক্টর এবিএম এম হিজবুল্লাহ সাহেবকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য আলহামদুলিল্লাহ ওসলাত আলামী ওয়াসাবি আসলে এই ঘটনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক শিক্ষা রয়েছে তার মধ্যে মৌলিকভাবে যেটা আমাদের সামনে প্রতিয়মান হয় সেটা হল আমরা যা উপার্জন করি ফসল থেকে হোক ব্যবসা থেকে হোক চাকুরির মাধ্যমে হোক শিল্প কারখানার মাধ্যমে হোক যেভাবে আমরা উৎপাদন করি না কেন আসলে সেই উৎপাদিত ফসলের মধ্যে সমাজের যারা দরিদ্র অভাবী মানুষ আছে তাদের জন্য একটা ভাগ রাখা উচিত আর নিজের জন্য তো থাকবেই পাশাপাশি যেই জমিন থেকে এই ফসল উৎপাদিত হচ্ছে যেই ব্যবসা থেকে আমি উপার্জন করছি তারপরে যেই মেশিনকে ব্যবহার করছি তাদেরও একটা হক আছে এখান থেকে বোঝা গেল যে তাদের রক্ষণাবেক্ষণ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এর জন্য আলাদা একটা অ্যামাউন্ট রাখতে হবে যেটা সেখানে সে খরচ করতে পারে এখানে মজার ওপার একটা জিনিস আছে এটা বড় চমৎকার একটা বিষয় মূল্য করতে চাই যে বলছে ওই লোকটি যে এর এক তৃতীয়াংশ আমি সৎক্ষা করে দেয় সৎক্ষা করে ঠিক এই ধরনেরই একটা ঘটনার অবতারণা হয়েছে কোরআনে পাকেও তারা মিসকিনদেরকে ঠকাতেন বলে আল্লাহ আলমিন রাতের অন্ধকারে সব ফসল ধ্বংস করে দিয়েছিলেন তাদেরকে দেখে যেন কোনিন সেখানে ঢুকতে না পারে সকাল সকালবেলা এসে দেখা যায় একবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তখন তারা চিৎকার তখন কাল অবস্থা তু হুম আলম্লাই ছিল আমি বলছিলাম না ক্ষেত্রে ফসলদেরও একটা জাকাত আছে যেটা উৎপাদিত ফসলের জন্য অসুর বলা অসরেরও আছে সিঞ্চিত হলে একরকম পাহাড়ি ঢল বা শুনতে হলে আরেক রকম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যারা তার উপার্জন থেকে আল্লাহর রাস্তায় এইভাবে ব্যয় করেন করেন না এটা আমরা বলবো না কম বেশি সবাই কিছু করেন অনেকে হয়তো করেন না বা অনেকে বেশি হয়তো হিসাব করে এইভাবে কেউ করে বলে মনে হয় ব্যাপারে বাহানা তালাশ আমরা কি বলবো তাই না এরপরে আরো আছে যেমন নাকি এই স্কিন দেওয়ার ক্ষেত্রে এই যে আমাদের তো মনে হয় না যে সবাই ওষর আদায় করে তো যে কোনো মানুষের সম্পদে গেছে হক বলা হয়েছে শব্দটা অধিকার রয়ে গেছে মানুষ যদি অধিকার সচেতন হয় তাহলে সে যেকোনো সময় এই হকটা টা ঠিকমতো পৌঁছিয়ে দেয় ওই লোকটা আল্লাহ তালা খাস রহমত করেছেন যে তিনি আল্লাহালা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয় এই জন্য যেমন ইস্তেস্কার নামাজের আগে সদকার কথা বলা হয় দান কথা বেশি করে দেওয়ার কথা বলা হয় আল্লাহ আকাশ বৃষ্টি দিবে কখন যখন এই জন্য আল্লাহ যে দানের কথা বলেছে এখানে কিন্তু অন্যখানে বলেছে যত বেশি দান হবে তত বেশি এটা ফলন বেশি হতে থাকবে ফলন বেশি থাকবে এর প্রমাণ পাই আমরা এই ঘটনার মধ্যে দান করেছে তিনি সুলুজ দান করেছে করেছে অনেক বেশি দান সেই করেছেন ফলনও বৃষ্টি হয়েছে এটা একটা প্রমাণ আমরা আমাদের দেশে যদি কোনো আমরা ঠিকমতো জাকাত আদায় করি এবং ঠিকমতো সদকা দেই তাহলে আমাদের ফসলেও আল্লাহতালা বরকত দিবেন এবং বেশি হবে সেটা আমাদের বেশি বেশি উৎসাহ দেওয়া দরকার একটি জিনিস হচ্ছে যে ওসরের মশালা শেখ উত্থাপন করেছিলেন জাকাত যে আমরা দিচ্ছি ওষরের ওষর জাকাতটা দিলেও কিন্তু একটা বিরাট ইয়া হতো খারাজ দেওয়া হচ্ছে অথচটা দেওয়া হচ্ছে ফসলের হচ্ছে না সদকা নয় জাকাতের জাকাত জমিনকে ধরে নিয়ে সে খাজনা জমিন হিসাবে আসলে সেই হিসাবে ব্যতীত কিন্তু হক রয়ে গেছে এবং ওই লোক যেহেতু তার জাকাত ব্যতীতই হক আদায় করত। বেশি দিত সেই হিসেবে তার ওখানে আল্লাহ তালা বরফ দিয়েছেন বৃষ্টি দিয়েছেন জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে ফিরে আসবো ইনশাআল্লাহ প্রতক্ষণে সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কুসংস্কার কিভাবে ঢুকেছে রীতি মাদানী মুদ ইব্রাহিম फल सम्मेलन सी देखे बीटल अनुष्ठान जालशाए ला প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে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 প্রতি শনিবার সম্প্রচার সকাল সাড়ে আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল সংরক্ষণের শর্ত হয় बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय होर मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিরতির পরে আমরা সেই বিষয়টি আলোচনায় ফিরে আসছি যে একখণ্ড জমিন সেখানে নির্দিষ্টভাবেই তার উপরে বৃষ্টি বর্ষিত হলো আর আশেপাশে বৃষ্টি হলো না তার কারণ সম্পর্কে যে মনজ্ঞ হাদিসটা আমরা শুনলাম আসেন তার আলোচনায় আমরা শেখ মুজাফরবিন মোহসেনের কাছে যাই উনি কি বলেন হাদিসের মধ্যে ধনীদের জন্য সম্পদ ছীদের জন্য বিরাট শিক্ষা রয়েছে তার মধ্যে যিনি তার মাল থেকে আল্লা রাস্তায় ব্যয় করবেন আল্লাহ রবীন্দ্র ওই ব্যক্তিকে বিশেষ বান্দা হিসাবে গ্রহণ করবেন এটা জানা একান্ত আবশ্যক আল্লাহ এই ব্যক্তিকে কিভাবে গ্রহণ করেছেন এবং মেয়ে এসে স্পষ্টভাবে আলাদা করে তার উপরে বৃষ্টি বর্ষণ করলো এটা সম্পদশালী ব্যক্তিদের জন্য বড় একটা নসিহতের মধ্যে নিহিত রয়েছে অবশ্যই আর একটা হলো জাকাত এবং পৃথক জিনিস। এই হাদিসে কাঁদাকার কথা বলা হয়েছে এই নির্দিষ্ট অংশের কথা বলা হয়নি কারণ হলো ফসলের জমিতে যে পশুর বের হয় তার একটা নির্দিষ্ট অংশ আছে এটা কিন্তু তা না আমার উপর আবশ্যক জাকাত দেওয়া কিন্তু যেটা আমার নিজস্ব সম্পদ এখান থেকে দান করা বা না করা এটা আমার ইচ্ছাধীন ব্যাপার কিন্তু এই ব্যক্তি এটা দান করেছে নিজস্ব মাল থেকে দান করেছে তাহলে একটা বিষয় এখানে উল্লেখ করা যায় আল্লাহ রহমতের ব্যাপারে নিজেকে ত্বরান্বিত করা জি রসুল্লাহ আলি আসাল্লাম সাদাকার ব্যাপারে কয়েকটা মৌলিক দিক বলেছেন তার মধ্যে একটা হলো কোনো ব্যক্তি মৃত্যুবরণ করছে ঠিক ওই মুহূর্তে ও সালাদিন আমাকে তাহলে আমি সাদাকা করব এবং আমি সলেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেন বলেন তাহলে সাদাকা কথা তার মনে পড়ে কি জন্য মৃত্যুর যে যন্ত্রণা যন্ত্রনা কে রোধ করার জন্য সাদা একটা ভূমিকা পালন করে বলেই তারা শেষ মুহূর্তে মনে করে যে আমি যে ভুলটা করেছি এই সদাকার মাধ্যমে আমি সেই ভুলটাকে সংশোধন করতে চাইকালে আর একটা বিষয় হলো সাদাকা এই ব্যক্তি করলেন দুনিয়া ফলাফল পেয়ে গেলেন একজন সম্পদশালী ব্যক্তিকে ভাবতে হবে আমি যদি সাদাকা করা থাকে ওই ব্যক্তির রসুল্লাহ কবর যে ব্যক্তি সাদাকা করে যাবে সাদাকা থাকলে কবরে মাটি দেওয়ার পরে উল্লেখ করা হয়েছে কিয়ামতের মাঠেও এই সাদাকা সিকুল্লি ইমরিনাতে কিয়ামা প্রত্যেকটি উন্মতিকাল কিয়ামতের মাঠে সাদাকার ছায় অবস্থান করবে যে ব্যক্তি গোপনে দান করবে সে আরো সে আলমিনের প্রদ্যাকা দান রাস্তা আমি বিলিয়ে দিই তাহলে আল্লাহ আব্বুল আলমিন আমার জন্য রহমতের ধর উন্মুক্ত করে একটা বিষয় লক্ষণীয় যে এই ধরনের ব্যক্তি মানে দেশের কেউ নাও থাকতে পারে তবে যে যার দায়িত্ব দিন পালন করে গেলে আল্লাহ তারপর রহম করতে পারেন আপনি মনে করছেন। আমি মনে করছি এই মর্মে যে সবাই পাপ কাজ করছে। সুতরাং আমি আর নিকির কাজ করে কি করব। কেউ দান সাত করছে না আমি দান দানকা করে কি করব। বান্দা যদি আমি একাও হই তবু একাই আল্লাহর পথে থাকবো এটাই হলো আমি এর সাথে আল্লাহ বলে এখন এখানে একটা প্রশ্ন আছে যে ব্যক্তিটির ঘটনা বলা হয়েছে সেই সময় কি জাকাত ছিল একটা প্রশ্ন কিন্তু আছে তৎকালীন সময়ে জাকাতের সিস্টেম ছিল বলে কেউ বলেন না হ্যাঁ সিস্টেম প্রত্যেক নবীদের জন্য ছিল জাকাতের জন্য প্রযোজ্য আমি সেটা জাকাত অন্যাত দিত না এটা সবাইকে দোষী করা হয় এটা অতিরিক্ত একটি পেয়েছে বেশি যা যায় আচ্ছা এখন আর কিন্তু কিন্তু এখন আমাদের আলোচনায় নিয়ে আসতে হয় যে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমি সরকারকে ট্যাক্স দিই অতএব আমাকে জাকাত দিতে হবে কিনা আমি নিজে এক জায়গায় দেখেছি যে সরকারের ট্যাক্স থেকে ঋণের আওতাভুক্ত করে বলে যে ওইটা বাদ দিতে হবে তা আমি এক প্রশ্ন করছি যদি ওইটা বাদ দিতে হয় তো ওই বেচারা ট্যাক্সই দেওয়া লাগবে না কেন সরকার ট্যাক্স নেই আপনার আমরা ওষুধ দেব কেন আমরা বলি যে না জমিনের মধ্যে আপনি ট্যাক্স দেন এটা হচ্ছে সরকার ধার্য করছে এই জন্য এটা ওষুরের অন্তর্ভুক্ত সেটা তো নির্ধারিত হবে কিভাবে ইসলাম সেখানে ঢুকেছে সেটার উপরে সরকারি ইসলাম জোর করে ইসলাম গ্রহণ করানো কোন এলাকার মানুষের মাধ্যমে যেটা ফাঁটা হয়েছে সেটার মধ্যে আচ্ছা খারাজ হলেও কিন্তু সেটা ট্যাক্স সাথে সম্পর্কিত অনেক প্রচলিত হাদিস আছে মানুষের উপর প্রভাব ফেলে অনেক হাদিস তার মধ্যে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যেটা বাইহাকির মধ্যে আসছে দুইটা জিনিস বর্তাবে না মানে আবার খারাজও দেবে সঙ্গে দুটো প্রযোজ্য হবে না আবার অসুরও দেবে এমনটা না কিন্তু দুঃখজনক ব্যাপার ইমাম বাইহাকির ও হেমা উল্লাহ হাদিসটা নিয়ে আসার পর বল ইসলাম দেখা যে অসুর হলো ফসলের আর খারজ হলো জমি দুটোর সাথে কি সম্পর্ক অথচ এই হাদিসটাই কিন্তু আমাদের মাঝে একটা প্রভাব ফেলেছে বহু আগে থেকে প্রভাব মানুষ জন্য বহু মানুষ তাই না যেদিন ফসল কাটবে সেই দিন তার হক দিয়ে দেখানে হক দিতে বলছেন সেখানে এই কথা কিভাবে প্রযোজ্য হয় আর এই হাদিসের শিক্ষা আমরা বলতে পারি উৎসাহ দেওয়ার জন্য যে এই ব্যক্তি কিন্তু আগে আল্লাহর হকটা বের করে দিয়েছেন যেদিন দিয়ে দেওয়া দিয়ে দাও আজকে আমরা হয়ে গেছি আত্মকেন্দ্রিক আগে শেখ আপনারা তো দেখেছেন আমাদের বয়স অল্প যখন কোনো বাগানের আম ভাঙ্গা হতো বা কোনো ফল পাড়া যখন হতো তখন অনেক গরিব মানুষ যেত এমনকি ঝড় আসলে সবার উন্মুক্ত থাকতো সবাই আসত কিন্তু এখন মানুষ এককেন্দ্রিক হওয়ার কারণে এই মানে গরিবরা সম্পূর্ণ বঞ্চিত হয়েছে এই জন্য পানি তো আসমান থেকে হবে না আর বিষয় গুরুত্বপূর্ণ যে এই ফসল ফলানোর জন্য সবচেয়ে বরকতপূর্ণ জিনিস হলো আসমান থেকে বৃষ্টি করা যদি কোনো ব্যক্তি নিজের মাল থেকে আল্লাহর অংশটা দিয়ে দেয় দরিদ্রদেরকে দিয়ে দেয় আল্লাহ রবুল এই বরকত নাজিলক্ষে করেন এটা প্রমাণিত হয় আপনার এই পাহাড়ি এলাকায় যে সমস্ত ঝর্ণাধারা ধারাগুলো আছে যেখানে কি জানি বলে অটো পক্ষ থেকে পানি আসে সেখানেও কিন্তু ফসল ভালো হয় সেখানেও ফসল ভালো হয় এখানে আরেকটা বিষয় দেখেন অনেকে ভুল ধারণা তিন ফসলই জমি হয় যত ফসল ততবার এই কথাটা আমাদের মনে রাখতে হবে শীত টাকার জন্য এক বছর হওয়ার শর্ত যদি নেশা পরিমাণ হয় আর ফসলের জন্য ওই এক বছর ফসল উঠবে হিসাব করে সেখান থেকে ওষুধ দিতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে খাজনার সাথে বা কাজের সাথে অসুরের কোন সম্পর্ক নেই যদি সাহেব যে কথা পরিশেষে বললেন তিনবারও ফসল উৎপন্ন হয় তাহলে আমাকে তিনবারই সম্মানিত দর্শক আমাদের সাথে থাকুন পরবর্তী আলোচনা আপনাদের সামনে আসবে mm -hmm.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 पाउंड बेमेल करेट पीस टी डटी मानव